আয়সার রদলাহ তালান্নাতে বর্ণিত তিনি বলেন সাউদা বিনতে জামাহ রজিল্লাহ তালান্না তার পালার রাত আয়শার রদাহ তালাহাকে দান করেছিলেন নাবি সাল্লাহ আলাম আয়সার রদিল্লাহ তালান্হা এর জন্য দুদিন বরাদ্দ করেন আয়সার রদুলিল্লাহ তালান্নার দিন এবং সাউদা রজিল্লাহ তালান্নার দিন